আমি নুহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি কথা বলে তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর তাদের প্রতি মর্মন্তুপ শাস্তি আসার আগে সে বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত কর তাকে ভয় কর এবং আমার আনুগত্য কর আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন নিশ্চয়ই আল্লার নির্দিষ্ট কাল যখন উপস্থিত হবে তখন অবকাশ দেওয়া হবে না যদি তোমরা তা জানতে সে বলল হে আমার পালন কর্তা আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন ততবারই তারা কানে অঙ্গুলি দিয়েছে মুখমণ্ডল বস্ত্রাবিত করেছে জেদ করেছে এবং খুব অত্যত্ত প্রদর্শন করেছে অতপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি অতপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি অতপর বলেছি তোমরা তোমাদের পালন ক্ষমা প্রার্থনা করমাশীল তিনি অত্যন্ত তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তোমাদের কি হল যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আশা করছ না অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমের সৃষ্টি করেছেন তোমরা কি লক্ষ্য কর না যে আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তোমাদেরকে মৃত্তিকা থেকে উদ্গত করেছেন অতপর তাতে ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে নূহ বলল হে আমার পালন আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করছে তার উপর তারা ভয়ানক চক্রান্ত করছে তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করোনা ওয়াদ সুয়া, সুয়াগুস ইয়াউক ও নাসরকে অথচ এরা অনেককে পথভ্রষ্ট করেছে অতএব আপনি জালিমদের বাড়িয়ে পথভ্রষ্টদের গোনার সময়ের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অতপর দাখিল করা হয়েছে জাহান নামে অতপর তারা আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি নূহ আরও বলল হে আমার পালন কর্তা आनी पृथिवी काफिर गृहबासी रेहनी तेहै दें ता अपार बंद पथभ्रष्ट करते थे केंद्र पपाचारी काफिर हे आमार पालन करता। आपनी आमा पिता माता के जरा मुमिन गृह प्रवेश कर मुमिन पुरुष और मुमिन नारी क्षमा कर जालीन केवल ध्वसई बृद्धि कर